আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহাদা সম্মানিত দর্শক মণ্ডলী আমরা শরীয়তের মর্যাদা ও শরীয়ত বোঝার মানদণ্ড নিয়ে আলোচনা করছি এই আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং মনোযোগ দিয়ে শ্রবণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি শরীয়ত বুঝতে হবে যেভাবে বুঝেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম এবং সাহাবাই কেরাম তাদের নীতিবিরোধী তাজের বুঝের উল্টা যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে কি পরিণাম হবে পূর্বের আলোচনাগুলিতে আমরা স্পষ্ট করেছি আসুন আমরা কিছু উদাহরণ আপনাদের সামনে পেশ করি শরীয়ত যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের বুঝ অনুযায়ী বুঝতে হবে সাহাবে কারণ বুঝ অনুযায়ী বুঝতে হবে তার অন্যতম একটা উদাহরণ আপনাদের সামনে আজকের জন্য পেশ করতে চাই আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন কজ্জা কুমিনাল্লাহকে নূর উ কিতাব ও মুবিন নিশ্চয় তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর এবং স্পষ্ট কিতাব আমরা এই আয়াতের অর্থটা করতে গিয়ে বুঝটা বুঝতে গিয়ে আমরা নিজের মতো করে বুঝেছি এই আয়ের দ্বারা কী বুঝিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তার সবচেয়ে ভালো জানতেন রসদ সাল্লা সাল্লাম আর এটা যাদের উপরে প্রথম কার্যকরী হয়েছে তারা ভালো জানতেন কিন্তু সেখান থেকে ব্যাখ্যাটা না নিয়ে আমরা বুঝিয়েছি যে এই নূর অর্থ হল মোহাম্মদ সাল আলাইসাল্লাম আর এর অর্থ হলো নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নূরের তৈরি নওয়জুবিল্লা সম্মানিত উপস্থিতি এই বুঝটা আমি কোথায় থেকে নেব। এই নূর দ্বারা কি বোঝানো হয়েছে যদি আমি আমার স্বার্থে আমার বুঝের স্বার্থে যদি এর অর্থ নিই মোহাম্মদ সাল্ল সাল্লাম নূরের তৈরি তাহলে কোরআনের অর্থের বিকৃতি ঘটে গেল আমি এই সুযোগটা দিলাম কেন এই সুযোগ নিলাম কেন তাহলে কোরআনের আয়াতের অর্থ হকটাকে আদায় করলাম না এই নূর যেটা সেটাই অকিতা এবং বলা হয়েছে অর্থাৎ এই নূরকেই স্পষ্ট কেতাব বলা হয়েছে এই ওয়াটা আসছে ব্যাখ্যাসহ আমি যদি বুঝতে চাই যে নূর অর্থ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর তিনি নূরের তৈরি নাউজিবিল্লা যদি কেউ বলতে চান হ্যাঁ মোহাম্মদ সাল্লা সাল্লাম যে হেদায়ত নিয়ে আসছে সেটাই নূর যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বুঝানো হয় তাহলে তিনি হেদায়তকে বুঝিয়েছেন এর অর্থ এটা নয় যে নবী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম নূরের তৈরি দেখেন আমরা বুঝি আল্লাহর আয়াত অনুযায়ী চলুন সুরায় আরাফ একশো সাতান্নম্বর আয়াতের আলোকে আমরা বুঝি আল্লাহরুল্লা আলমিন সেখানে বলেছেন অত্তাব নূর আল্লাহ মমিনরা ওই নূরের আনগত্য করে থাকেন যে নূরটা নাজিল হয়েছে মোহাম্মদ সাল্লামের সাথে তাহলে এর অর্থটা কি এর অর্থটা কি হলো নূর অর্থ নিঃসন্দেহে আল্লাহর কেতাব পবিত্র কোরআনকে বোঝানো হলো আল্লাহর পক্ষ থেকে যে হেদায়ত নাজিল হয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে সেটা বোঝানো হলো কিন্তু এই নূর দ্বারা কেন আমি বুঝলাম যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নৃতী আর এক শ্রেণীর মানুষ নয় এ পৃথিবীর অধিকাংশ মুসলিম এই আকিদা পোষণ করে যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নৃত তৈরি নউজ্লাহ এই আল্লাহর নবী সম্পর্কে এই ভ্রান্ত ধারণা জন্মই দিয়েছে এই আয়ত্তার অপব্যাখ্য করার কারণে সকলেই পেশ করে আহটি এই তো শরীয়ত বুঝলাম নিজের মতো করে আল্লাহ বুঝাচ্ছেন এটা হলো মহাগ্রন্থ আল চলুন কুরানু আসাল্লাম এই আহত দ্বারা আরো কি বুঝাতে চেয়েছেন আর একটি পেশ করা যায় এক্ষেত্রে সরায় তাগা বোন আট নম্বর আয়ত্তা খুলুন নূর দ্বারা কি বোঝানো হয়েছে আমিনবিল্লাহ রসুলিঘি নূর আল্লাহ নিজে বলছেন তোমরা ইমান আনো আল্লাহর প্রতি রসুলের প্রতি এবং ওই নূরের প্রতি যা আল্লাহ আল্লাহরুল আলমিন নাজিল করেছেন নূর আংজালনা ওই নূরের প্রতি যে নূর আল্লাহ রাবুল আলমিন নাজিল করেছেন সেই নূর প্রতি ইমান আনো তাহলে আল্লাহর প্রতি ইমান আনার কথা বললেন রসুল্লাহ সাল্লা সালামের প্রতি ইমান আনা নির্দেশ দিলেন আর ওই নূরের প্রতি এই নূর দ্বারা কি আল্লাহ নবীকে বোঝানো হলো কখনোই না এটা হলো স্পষ্ট কেতাব যে শুরুতে বোঝানো হয়েছে এটা গেল পবিত্র কোরণ এবং সৈয়াদিসের ব্যাখ্যা আমরা এবার দেখব আসলে এই আয়াত দ্বারা কজ্জা কুমিলাল্লাহ নূর উ কিতাব এই নূর দ্বারা কি এটা বোঝায় নবী মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম নূরের তৈরি না কখনোই না চলুন আয়াত এবং হাদিস দ্বারা আর বোঝার চেষ্টা করে তিনি কিসব তৈরি আল্লাহ রাবুল্লা আলমিন তার রাসুলকে শিক্ষা দিচ্ছেন কুল ইনামা আনা বাসারুন সোরয় কাহাফ একশো দশ নম্বর আয়াত আপনি বলুন আমি মানুষ মাত্র ইউ হ্যা ইলে আমার প্রতি নাজিল হয় আমি মানুষ তো পার্থক্য হলো আমি নবী আমার প্রতি ওহি নাজিল হয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যে মানুষ তাই স্পষ্ট তা পরিষ্কার এবার চলুন নবী মোহাম্মদ সাল্লাম যে দাবি করলেন আমি মানুষ আল্লাহর কথা অনুযায়ী মানুষ কিসের তৈরি সুরায় রোম খুলুন বিষ্ণম্বর আয়াত আল্লাহ বলেছেন অমিন আয়াতিহি আন খলা মিন তুরাব আল্লাহর যতগুলো নিদর্শন রয়েছে সেই নিদর্শনের একটি হল খলা মিন তুরাব আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে অতঃ্পর তোমরা মানুষ হয়েছ তাংতা মানুষের সর্বত্র পৃথিবীতে ছড়িয়ে গেছো তাহলে মানুষ মূলত মাটির তৈরি আর তুরাব দ্বারা মাটি বুজানো হয়েছে তাহলে আমি কোরআন পড়ে যদি ভুল অর্থ করি ভুল অর্থ বুঝি তাহলে শরীয়তের মর্যাদাকে নষ্ট করলাম আর শরীয়তের মর্যাদা নষ্ট হওয়ার কারণে আমি যে ভুল বুঝে ব্যাখ্যাটা দিলাম বা অল্প বুঝেই ব্যাখ্যাটা দিলাম তাতে অসংখ্য মানুষ বিভ্রান্ত হল এ দায়ভার কে নিবে এই দায়ভার আপনাকেও নিতে হবে যদি আপনি একজন আলেম হন যদি আপনি একজন খতিব হন যদি আপনি একজন বক্তা হন যদি আপনি একজন ইমাম হন যদি মানুষকে ভুল ব্যাখ্যা দেন তাহলে আপনাকেও ছাড় নেই সরে না হল পঁচিশ নম্বর একটা খুলুন লিয়াহ মিলুম কামিলামা অমিনার ইনা আপনি যে পাপ করেছেন এই পাপ বুঝেছেন এই ভুল বুঝের কারণে যে পাপ হয়েছে এই পাপটাও আপনাকে বহন করতে হবে এবং যাদেরকে আপনি এলেম ছাড়াই ভুল বুঝিয়েছেন অসংখ্য মানুষকে তাদের যে পাপ হয়েছে এই পাপটাও আপনাকে বহন করতে হবে তবে যারা ভুল বুঝে আমুল করেছে বিশ্বাস করেছে তারা যে পাপ করেছে এই পাপ তাদেরকেও বহন করতে হবে সম পাপ আপনাকেও বহন করতে হবে কারণ আপনি একজন ইমাম আপনি না বুঝেই বা অল্প একটু বুঝেই আপনি ব্যাখ্যা দিতে গেলেন কেন অথবা পবিত্র কোরআনকে কোরআনের আয়াতকে আল্লাহর বাণীকে আপনি অপব্যাখ্যা করলেন কেন অপব্যবহার করলেন কেন এই অনুমতিটা আপনি কোথায় পেলেন চলুন রসুল্লাহ সাল আলিহাসাল্লামের আরেকটি বাণী আপনাদের সামনে উল্লেখ করি যেটা বর্ণিত হয়েছে সহি মুসলিমের মধ্যে দ্বিতীয় খণ্ডে চারশো তেরো পৃষ্ঠা খুলুন রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আর ধোঁয়াযুক্ত আগুন থেকে জিনদের তৈরি করা হয়েছে আর আদমকে সৃষ্টি করা হয়েছে তার দ্বারাই যে ব্যাপারে তোমাদের ভূষিত করা হয়েছে তোমাদেরকে যে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা এই মাটি দ্বারা আদমকে তৈরি করা হয়েছে তির্মিজিতে হাদিসটা আসছে বিরাশি নম্বর হাদিসে রসলুল্লাহ মিন তো রাব আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা আল্লাহ আল্লাহনবী আদমের সন্তান সেই ক্ষেত্রে তিনি যে মাটির তৈরি এতে কোনো সন্দেহ অবকাশ নেই অথচ আমরা কোরআনের অপব্যাখ্যা করে বললাম যে আল্লাহর নবী নূরের তৈরি নওজবিল্লাহ এ বিশ্বাস যদি আপনি করেন তাহলে আপনার আকিদা আমার আকিদার মধ্যে পার্থক্য কি হলো আপনি যে নবীর অনুসরণ করেন সেই নবী নূরের তৈরি নওজবুল্লাহ আমি যে নবীর অনুসরণ করি সেই নবী হলেন মাটির তৈরি যেটা আল্লাহ কর্তৃক প্রেরিত মনে রাখতে হবে ফেরেস তারা নূরের তৈরি বলেই তাদের কোনো সন্তান হয়নি জিব্রেলের কোনো সন্তান নেই স্ত্রীর নেই ফেরিস্তাদের কোনো সন্তান নেই মিকাইলের কোনো সন্তান নেই স্ত্রী নেই কিন্তু নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম মাটির তৈরি বলেই তার স্ত্রী ছিল তার সন্তান ছিল সুতরাং আমরা কখনোই এই আয়াতের অপব্যাখ্যা করে বলবো না নবী মোহাম্মদ সাল আল্লাম নূরের তৈরি আপনি সাবধান হন আমি সাবধান হই কোরআনের আয়াতের জন্য অপব্যবহার না হয় না বুঝেই উপস্থিতি আমরা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 আল্লাহর কাছে অপছন্দ কাজ নষ্ট করতে পারে আমাদের ইমান দেখুন বাংলায়। আমরা অনেক গুনাহের কাজ করি দিনে আর রাতে সকাল আর সন্ধ্যায়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 আমি মোহাম্মদ চোখ ও জীবের আপদ থেকে বাঁচতে চান তাহলে দেখুন চোখ ও জীবের উপর শুধু পিস টিভি বাংলায় চোখ ও জীবের কুপ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত্মানিত উপস্থিতি আপনাদের সামনে আবার আলোচনায় ফিরে আসলাম আলোচনা করছিলাম আমরা যে তির্মিজিতে হাদিসটা আসছে বিরাশি নম্বর হাদিসে রসলুল্লা সাল্লাম সেখানে বলেছেন আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা আল্লাহনবী আদমের সন্তান সেই ক্ষেত্রে তিনি যে মাটির তৈরি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 ফেরেস তারা নূরের তৈরি তাদের কোনো সন্তান হয়নি জিব্রেলের কোনো সন্তান নেই স্ত্রী নেই ফেরেস্তাদের কোনো সন্তান নেই মিকাইলের কোনো সন্তান নেই স্ত্রী নেই কিন্তু নবী মোহাম্মদ সাল্লাই সাল্লাম মাটির তৈরি বলেই তার স্ত্রী ছিল তার সন্তান ছিল সুতরাং আমরা কখনোই এই আয়াতের অপব্যাখ্যা করে বলবো না নবী মোহাম্মদ সাল আল সাল্লাম নূরের তৈরি একটি আয়াতের ভুল অর্থের কারণে কত ক্ষতি হতে পারে কত উল্টাবুজ আমাদের সামনে আসতে পারে বন্ধুরা আমার এক্ষেত্রে আরেকটি ক্ষতি করেছে একটি মিথ্যা কথা সমাজে প্রচলিত আছে সেটা হলো আউ আলমা খালাকল নূরই আল্লাহরাবুল্লা আলমিন সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা বলে এটা গোটা পৃথিবীতেই প্রচলিত আছে অথচ এটা কোনো জালহাদিসের গ্রন্থেও বর্ণিত হয়নি এটা একটা মিথ্যা কথা মাত্র সমাজে প্রচলিত আছে আমরা এই কথাটি হাদিস মনে করে নবীর বাণী মনে করে যদি পেশ করি তাহলে তার উপরে মিথ্যা অপবাদ দেওয়া হবে পৃথিবীর অন্য একজন পরিচিত বিদ্যান আবদুল্লাহাই লখনবী রহেমাল্লাহ তিনি তার আল এসারুল মারফুয়া ফিল আখবরুল মৌসুয়া এই গ্রন্থের মধ্যে তিতাল্লিশ পৃষ্ঠে আলোচনা করতে গিয়ে বলছেন এটা একটা ডাকা মিথ্যা কথা সমাজে প্রচলিত আছে আর এর মাধ্যমেই আকিদার কারণে চালু হয়েছে আল্লাহর নূরে নবীর সৃষ্টি নবীর নূরে গোটা পৃথিবীর সৃষ্টি নওয়জিবুল্লাহ কোনও দলিল নেই এমনি কথা প্রচলিত আছে আপনাদের আর একটি লম্বা কথা না শুনিয়ে পারছি না একটি বর্ণনা এসেছে এই মর্মে যেটা কাশফুল খাফা সাতশো আঠাশ নম্বর সিরিয়ালে তিনি নিয়ে আসছেন যে রসুলসলাল আলসালামের নূরকে চারটি ভাগে ভাগ করা হলো এক ভাগ দিয়ে তৈরি করা হয়েছে ফেরেস্তাদেরকে আরেক ভাগ দিয়ে তৈরি করা হয়েছে পৃথিবীকে আসমান জমিনকে আরেক ভাগ দিয়ে তৈরি করা হয়েছে জান্নাতকে আর ভাগ দিয়ে তৈরি করা হয়েছে জাহান্নামকে এ একটা গল্প বলা হয়ে থাকে সম্মানিত উপস্থিতি আপনি ইমানদার ব্যক্তি হিসাবে আপনাকে এই সমস্ত মিথ্যা হুয়া জাল বানোয়াট হাদিসগুলো যেগুলো চালু আছে সমাজে হাদিসের নামে এইগুলোর থেকে আপনি সাবধান হন আপনি মমিন ব্যক্তি যদি রসলুল্লাহ সাল্লা সাল্লামের নাম নিয়ে যদি আপনি প্রচার করেন তাহলে আল্লাহ নবীর ওই কথায় আপনি পড়ে যাবেন আপনি অতএব সাবধান হন যেন এই কথাগুলো আপনার মুখ দিয়ে উচ্চারিত না হয় আপনি ইমাম আপনার মুখ দিয়ে যেন মেম্বারে দাঁড়িয়ে এগুলো উচ্চারিত না হয় আপনি মানুষকে সচেতন করুন মিথ্যা হাদিস থেকে একটি কথা শুনুন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নূরের তৈরি আর তার নূর দ্বারা যে জাহান্নাম তৈরি করা হয় তাহলে কি জাহান্নাম মানুষকে পুড়িয়ে দিবে তাহলে নুরের গুরুত্ব কি থাকলো না তাহলে নূরের গুরুত্ব থাকলো না অতএব এই গল্প এই কাহিনী বানোয়াট মিথ্যা তথ্য মানুষের সামনে বলতে হবে না আমাকে আকিদা পোষণ করতে হবে এই মর্মে মোহাম্মদ সল্লাইসাল্লাম মাটির তৈরি তবে তিনি সঈদুল মুরসালীম তবে তিনি শ্রেষ্ঠ নবী তার উপর নাজিল হতো এই মর্মে বিশ্বাস করতে হবে কুরন বুঝতে গিয়ে আমার বিভ্রান্ত হচ্ছি কারণ রসুল্লাহ সাল্লামের বা একমের বুঝটা আমরা নিচ্ছি না নেওয়ার চেষ্টা করছি না রসুল্লা সাল আলহিমের বুঝটা গ্রহণ করতে হবে এই মর্মে আপনি দৃঢ় হন সুরায় বাকার একশো নম্বর আয়তে আল্লাহ রাহী বলেছেন আল্লাহর জন্যই পূর্ব আল্লাহর জন্যই পশ্চিম ফাইন মাত সুতরাং যেদিকেই তোমরা মুখ ফেরাও প্রাথম্মা ওয়াজিহল্লাহ সেই দিকেই আল্লাহর সন্তুষ্টি বিরাজমান সম্মিলিত উপস্থিতি ৪৩৫ পঁয়ত্রিশ নম্বর হাদিস তিনমিজির মধ্যে হাদিসটি আসছে আমি আপনাদের জানানোর চেষ্টা করছি এই মর্মে যে আয়াত পড়ে আয়াতের ব্যাখ্যাটা রসল্লাহ সাল্লা সাল্লামের কাছ থেকে না নিয়ে আমি কতটুকু বিভ্রান্ত হচ্ছে এটা আপনাকে ক্লিয়ার করার জন্য আপ্রাণ চেষ্টা করছি আমরা আল্লাহ বললেন তোমরা যেদিকে মুখ ফেরাও সেই দিকেই আল্লাহর সন্তুষ্টি রয়েছে আল্লাহর কেবলা রয়েছে অর্থাৎ এই আরটি নাজিল হয়েছিল সাহাবা কেরাম একদিন বুঝতে পারলেন না অন্ধকারের কারণে যে কোনটা কেবলার দিক তারা সালাত আদায় করে নিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে যেটা তির বর্ণিত হয়েছে ৪৩৫ পঁয়ত্রিশ নম্বর হাদিস সেই ক্ষেত্রে তখন সালাত পড়ে নিলেন যখন সূর্য উঠে গেল তখন দেখলেন যে তারা কেবলা ছাড়াই অন্যদিকে সালাত পড়ে নিয়েছে তখন আর একটা নাজিল হল তোমরা যেদিকেই মুখ ফিরাও সেই দিকেই আল্লাহ সন্তুষ্টি রয়েছে দুঃখজনক ব্যাপার হলো এই এই অজহন শব্দের অর্থ আমরা এই অর্থ দ্বারা মানুষকে বোঝাই আল্লাহ সর্বত্র বিরাজমান যেদিকেই মুখ ফিরাও সেই দিকেই আল্লাহ বিরাজিত আল্লাহ বিরাজমান এই অর্থটা করলাম এই অর্থটা কে করলেন এটা এই হাদিস দ্বারা গেল মুখ ফিরাও সেই দিকে যদি ভুল করেছ সেদিকে আল্লাহর কেবলা রয়েছে সেদিকে আল্লাহ সন্তুষ্টি রয়েছে এই দ্বারা বুঝানো হয় না যে আল্লাহ রব্বুল আলমের সর্বত্র বিরাজমান মানুষকে বুঝানো হয়েছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান অথচ আল্লাহ রব্বুল আলমিন তার নিজের পরিচয় নিজে দিচ্ছেন আর রহমান আল্লাহ আর সে রহমান আল্লাহ আরো সমন্নিত সমন্বিত সুরায় তোহা বাস্তবরা একটা খুলুন আল্লাহর পরিচয় যখন আল্লাহ দিচ্ছেন আল্লাহ আরো সমন্নিত। তাহলে আমরা কেন বললাম যে আল্লাহ সব জায়গায় থাকেন সব জায়গায় অবস্থান করেন আর দলিল কুনটা সেটা হল সুরা বাকারা একশো কল পনেরো নম্বর আয়াত্রী কলমাগুল্লাহ আপনি পেশ করলেন কোন প্রেক্ষাপটে কেন পেশ করলেন চলুন ইবনু আব্বাস রাজিয়াল কি বলেছেন কি বোঝানো হয়েছে তিনি বলছেন স্পষ্ট ভাষাই বলছেন যে আই রিজল্লা কেবলা তোল্লাহ এটা আল্লাহর কেবলা আল্লাহর সন্তুষ্ট আয়াতের প্রেক্ষাপট বর্ণিত হয়েছে হাদিসে চলুন একটা হাদিসের দিকে যায় আমি আপনি কেন অর্থ করলাম আগ বাড়িয়ে যে আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ আরো সমন্নিত তিনি আরোসের উপরে আছেন তবে তার দৃষ্টি তার ক্ষমতা সর্বত্র বিরাজিত আমি অর্থ করতে গিয়ে ভুল অর্থ করলাম আর আমার দ্বারা বহু মানুষ পথভ্যষ্ট হল আপনি জোর করে মানুষকে কোরআনের অপব্যাখ্যা চাপিয়ে দিলেন কেন বসটা দিলেন কেন একটি আয় থেকে আর আয়াত যদি আপনি বুঝার চেষ্টা করেন তাহলে স্পষ্ট হয়ে যায় আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই দেখুন আল্লাহরবুল্লা আলমিন সর্বত্র বিরাজমান নন তার ক্ষমতা তার দৃষ্টি সর্বত্র বিরাজমান কোথায় পাবেন আর এই বিরাজমান কথা স্বীকার করতে গিয়ে যে বড় হাদিসগুলোকে অস্বীকার করেছি কোরআনের আয়াতকে আমি অবজ্ঞা করেছি সই মুসলিম আমরা খুলি প্রথম খণ্ডের দুইশো তিন একটা হাদিস বর্ণিত হয়েছে একজন সাহাবি মহাবলা হাক আমলামি তিনি আল্লাহনবীর কাছে এসে বলছেন যে আমার একটা চাকরানি ছিল ছাগল চড়াইতে গিয়ে একটা ছাগল হারিয়ে দিয়েছে চাকরানি মানে একটা মেয়ে চাকরানি হিসাবে ছাগল চড়াতো যখন একটা ছাগল আমি পেলাম না সকাক্তোলা হুসাক আমি তাকে এক চট দিলাম এটা বর্ণনা দালিকা আলাইয়া নবী মোহাম্মদ সাল্লাম আমার উপরে অত্যন্ত ভারী মনে করলেন তুমি কেন মারতে গেলে তখন আমি বললাম আফালা ওতে কু আমি কি এই বাচ্চা মেয়েটাকে এই চাকরানিটাকে আমি কি তাকে আজাদ করে দেব না রসুদ সাল্লা সাল্লাম বললেন এই তিনি বিহা তুমি আমার কাছে নিয়ে আসো সাহাবি বলছেন আতই তুহু বিহা আমি তার কাছে নিয়ে আসলাম এই বাচ্চা মেয়েটিকে যে ছাগল চড়াতো রসুল্লাহ সাল্লাম তাকে বললেন বলতো আইন আল্লাহ আল্লাহ কোথায় এটা বাচ্চা মেয়ে তাও চাকরানি ছাগলে রাখাল রসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন বলো তো আল্লাহ কোথায় বাচ্চা মেয়েটি জবাব দিল ফিসসামা আল্লাহ আসমানে দ্বিতীয় প্রশ্ন করলেন মানা না আমি কে তখন বাচ্চা মেয়েটি বলল চাকরানীটা বললো আন্তর আপনি হলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সঙ্গে সঙ্গে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন আতিক হা ফিনা হে সাহাবি তুমি মেয়েটাকে আজাদ করে দাও মুক্ত করে দাও তাকে আর দাসী হিসাবে রেখো না কারণ তাকে দাসী হিসাবে রেখো না কিনা একটা মমিনা মহিলা এবার চিন্তা করুন এই আয়াতের ব্যাখ্যাটা যদি আমি এই হাদিস থেকে নেই তাহলে তো আর আমি বলতে পারি না আমি আর অপব্যাখ্যা করতে পারি না আল্লাহ সর্বত্র বিরাজমান এই আয়াতের অর্থটা তখন আমি হাদিস থেকে খুঁজতে যাব। তোমরা কি নিরাপদ হয়ে গেছে যিনি আসমানে আছেন তার থেকে সরে মূল সুলো এবং সুতরাং আয়টা খুলুন আল্লাহ যে আসমানে বহু হাদিস দ্বারা প্রমাণিত বহু কোন আয়াত দ্বারা প্রমাণিত কিন্তু আমি এই আয়াতের অর্থটা ভুল করে বলছি আল্লাহ সর্বত্র বিরাজমান অনেকে কোরআন আয়াতের অনুবাদ করেছে এইভাবে দুঃখজনক আমরা কোরআন বুঝার জন্য আমরা চলে যাব যাবো রসল সাল্লাম এবং সাহেব এখরামের কাছে তারা কত সুন্দর অর্থ করেছে তাদের বুঝনে চলবো হলে কোরআনের আয়াতই আমাদেরকে সাক্ষী দিয়ে জাহানাব নিয়ে যাবে আল্লাহ আপনি আমাদেরকে এই সমস্ত অপব্যাখ্যা থেকে সাবধান থাকা তো দান করুন আমিন আসসালামুকম্বর ববরকাত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 जकत पाठाते শূন্য শূন্য আট তিন সুইফট বিআইসি খেউ এআরএাই জিবি দুই দুই টাকা পাঠে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি ডট মানবতার সমাধান